প্রিয় দর্শক বৃন্দ আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনব তাহল সন্ন্যত রসুল্লাহি সাহি ও মৌকিফুল আম্মা আল মিনহা। আর সুন রাসুল সালি হোসালাম এবং চার ইমামের অবস্থান তাই আসুন আমরা পর্ব জানব সুননাচে রাসুল সাল আলী হোসাল্লাম কোরআন ও হাদিসের আলোকের গুরুত্ব তাৎপর্য এরপরে আমরা আলোচনা শুনব যে প্রসিদ্ধ চারজন ইমাম তাঁরা কোনো দিন কোনো মমিন মুসলিমকে সন্না বর্জন করে কারো বক্তব্য কারো মত ও পথে চলার জন্য তারা কোনো দিন নির্দেশনা দেননি বরং তারাও সকল মুসলিম উম্মাকে নির্দেশনা দিয়েছেন কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরার জন্য আসুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি সন্না এর কতটুকু গুরুত্ব একজন মমিন মুসলিম কি সন্না বর্জন করে আসুন আমরা কোরআন কেরিমের আলোকে সন্ন্যার গুরুত্ব কতটুকু একটু জেনে নিই প্রথম বিষয়ে আমরা বলতে পারি যে কোরআন ভাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ওহে হিসাবে এসেছে ঠিক একইভাবে সুন্নাতে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এটিও আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে ওহে হিসাবে এসেছে সুন্নাতে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম কখনও তাঁর মনগনা তার নিজস্ব চিন্তা চেতনার আলোকে সেগুলি প্রকাশ পায়নি এ প্রসঙ্গে আল্লাহ রাবুল্লাহ আলামিন সুরানা জমে বলছেন নিজের প্রবৃত্তি অনুযায়ী ইসলামের বা দিনের বিষয়গুলি তিনি বর্ণনা দেন না কেবল আল্লাহ রাবুল্লাহ আলমীর পক্ষ থেকে তার উপর যখন আসে সেই ওহির আলোকেই তিনি আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে অহি পেয়েই সেই অহি এর আলোকেই তিনি ইসলামের বিষয়গুলি বর্ণনা দিয়ে থাকেন অতএব রসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে যে সমস্ত সন্না সহি সূত্রে বিশুদ্ধ সনদে প্রমাণিত আমরা অবশ্যই নিশ্চিতভাবে মনে করব বা মনে করা একান্ত কর্তব্য যে এগুলি অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকেই এসেছে নবী মুহাম্মদ সাল্লি হোসাল্লাম তিনি নিজে মন গড়া এ সমস্ত বক্তব্য দেননি যখন এগুলি আল্লাহ রাবুলি আলমিনের পক্ষ থেকে আসবে আল্লাহ রাবুলি আলমিনের পক্ষ থেকে এ সমস্ত বিষয় তাহলে আমাদেরকে এখানে আর কোনো দুর্বলতা প্রকাশের আমাদের সুযোগ নেই বরং করআকে যেমনইভাবে গুরুত্ব দিই আমরা গ্রহণ করি মেনে চলি ঠিক একইভাবে রাসুল সাল্লাহ আলী এর এরসন্না সহি সূত্রে প্রমাণিত হলে সেটিকেও একইভাবে গ্রহণ করতে হবে একইভাবে মেনে চলতে হবে কোনো দিকে কোনোভাবেই সেটিকে অপেক্ষা করার সুযোগ নেই অনুরবভাবে আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কালিমে আরও উল্লেখ করছেন দ্বিতীয় বিষয় সেটি হচ্ছে কোন মিনের কোরআনকে বর্জন করার যেমন কোনো সুযোগ সুবিধা নেই ঠিক তেমনি হবে সন্নাকেও বর্জন করার কোনো সুযোগ সুবিধা নেই বরং সন্নাকেও কেউ যদি অপেক্ষা করে থাকে অপেক্ষা করে ভিন্ন চিন্তা মত ও পথকে গ্রহণ করে তাহলে তার iman টিকে থাকাটাই কঠিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আহزاب 36 নম্বর আয়াতে বলেন ওয়া মা কানা লিল মুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুন লাহুমুল খায়ারু মিন যখন আল্লাহ এবং তার রসুল কোন সিদ্ধান্ত দিয়ে থাকেন তখন ভিন্ন পথ ভিন্ন মত অবলম্বন করার কোনো সুযোগ নেই আল্লাহ আলমিন বরং কঠিন ভাবে বলছেন আর যে ব্যক্তি আল্লাহ যাবে। প্রকাশ্যতএব এ আয়াত আমাদেরকে নিশ্চিত করে দিচ্ছে আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের ফায়সালা আল্লাহর সিদ্ধান্ত তার কিতাবের আলোকে সেটিকে উপেক্ষা করলে যেমনই ভাবে মানুষ কতভ্রষ্ট হয়ে যায় ঠিক একইভাবে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের শহীদ সুন্নাকে কেউ যদি উপেক্ষা করে চলে শহীদ সুন্না জানার পরেও যদি সেটিকে বর্জন করে সেটিকে না মেনে চলে তাহলে তার পক্ষেও ইসলামীটিকে থাকা কঠিন সহজ নয় বরং পথভ্রষ্ট হয়ে যাওয়াটাই স্বাভাবিক এরপর আসুন তৃতীয় বিষয়ে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে আজকে আমরা বিভিন্ন ইসলামী বিষয়ের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের দ্বন্দ্ব বিভিন্ন রকমের মতামতে আমরা ভুগছি মূলত এই দ্বন্দ্ব এ মতামতের সমাধান আসবে একমাত্র রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর সমাধানের মাধ্যমে যদি আমরা রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর সমাধানের আলোকে আমাদের দ্বন্দ্বগুলিকে নিরসন করে নিতে পারি তাহলেই আমরা মমিন হতে পারবো আর যদি আমাদের দ্বন্দ্বগুলিকে রসুল সাল আলী হোসাল্লাম এর সমাধানের আলোকে নিরসন না করতে পারি তাহলে মনে করতে হবে আমাদের জন্য খুব কঠিন আল্লাহ আলমিনে ফলা কসম করে বলছি তারা কখনো না তাদের মাঝে দ্বন্দ্ব নিরসন না করে নেয় সমাধান করে নেওয়া এটি সাধারণত আমরা মনে করি দুভাবে হতে পারে একটি হলো উপস্থিত কোনো একটা সমাধান বা কোনো একটা সমস্যার সমাধান উপস্থিত মৌখিকভাবে মেনে নেওয়া কিন্তু অন্তর থেকে সেটিকে মেনে নেবে না যদি কোনো ব্যক্তি এই সমাধান তারা তোমার ফায়সালার মাধ্যমে সেটি সেই দ্বন্দ্বতে নিরসন করবেই বরং সোম্মিদিম হার্মা কাজাই তারা তাদের তাদের অন্তরে তোমার ফায়সালার আলোকে রকমের সংকোচ কোন দ্বিধা বোধ করবে না কোন রকমের সমস্যা অনুভব করবে না তোমার এই সমাধানকে যখন তারা মেনে নির্দিধায় নিঃসংকো তসলিমা এবং তোমার বিধানের কাছে তোমার সুন্নতের কাছে তোমার নিয়মের কাছে যখন তারা পূর্ণভাবে আত্মসমর্পণ করবে তখনই একজন মুমিন, মুসলিমের পক্ষে সম্ভব হবে পরিপূর্ণ ইমানদার হওয়া চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি আপনারা দেখছেন কেন জীবনের সফলতার জন্য প্রতি মঙ্গলবার সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব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 किताब किताब मानुषे सब समस्या विश्व मानवतार महान सम्पद देखुर मदानी आसन कुरान दिए जीवन गड़ी परवर्ती अनुष्ठान पिसा আলহামদুলিল্লাহ ও সালাম আল্লা রসুল্লাহবৃন্দ আমরা একটি গুরুত্বপূর্ণ চার ইমাম প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রহমা ইমাম মালিক রাহমা ইমাম শাহি রহমা ইমাম আহমদ বিন হাম রহমুল্লাহ সেই চারজনই মাম তারা কিভাবে আল্লাহ রসুল সালি হোসাল্লাম সন্ন্যাদ কে আঁকড়ে ধরার জন্য মুসলিমকে নির্দেশনা দিয়েছেন সে বিষয়টি আমরা আজকে আমাদের এ আলোচনায় তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ আমরা বিরতির পূর্বে আমরা কোরআন এর আলোকে সন্ন্যার গুরুত্ব তাৎপর্য শুনছিলাম আসুন আমরা আরো কয়েকটি দিক লক্ষ্য করে দেখি কোরআনুল কারিমে আল্লাহ রাবুল্লাহ আলমিন কিভাবে সন্ন্যার গুরুত্ব তুলে ধরেছেন আল্লাহ রাবুল আলমিন समाधान रसुल्लासल के मेने नए पक्षे ममिन हवा सम्भव नए एक अल्लाह सुरा अनफाल प्रथम आयाते আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের ক্ষেত্রে মমিন হওয়া একটি যেন শর্ত তুলে ধরলেন অর্থাৎ মমিন হতে হলে তাকে অবশ্যই আল্লাহ এবং তার রসুলের আনুগত্যপূর্ণ থাকতে হবে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য আল্লাহর আনুগত্য রাসুলের অনুসরণ কখনো বর্জন করা কোনো মমিনের জন্য স্বভাব পায় না যদি কেউ বর্জন করে থাকে তাহলে মনে করতে হবে সে ব্যক্তি যেন আসলেই মমিন হতে পারেনি প্রিয় ভাইরা আমার আসুন আমরা যদি মমিন হতে চাই তাহলে আমাদেরকে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর সন্নাকে আঁকড়ে ধরতে হবে এর কোনো বিকল্প পথ নেই বরং রাসুল সলাল্লাহ আলী হোসাল্লাম এর সোনা অনুসরণ না করে যদি কেউ বর্জন করে থাকে সোনা অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকে আল্লাহ রাবুল্লাহ আলামিন তাকে এক প্রকার কাফের হিসাবে ঘোষণা দিচ্ছেন আল্লাহ রবাহিন বলছেন আল্লাহ রাবুল্লাহ আলামিন বলেন হে নবী আপনি বলে দিন কাফির আল্লাহ রাবুলি আলমিন কাফের দের কে কখনো ভালোবাসেন না কাফের দের কে কখনো পছন্দ করেন না অর্থাৎ যারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যকে পূর্ণভাবে স্বীকার করে নেবে না যারা আল্লাহ এবং তার রাসুলের নিয়ম নীতিকে পূর্ণভাবে অনুসরণ করবে না এগুলিকে অপেক্ষা করে চলবে অন্য কারো দোহাই দিয়ে হোক বা অন্য কোনো পথ অবলম্বনের মাধ্যমে হোক না কেন আল্লাহ এক প্রকার কাফের বলেই এখানে চিহ্নিত করলেন অতএব কেউ যদি আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম এর সন্ন্যকে বর্জন করে যেমনইভাবে পূর্বের আয়াত গুলি থেকে আমরা জানলাম তার পক্ষে মমিন হওয়া সম্ভব নয় তেমনইভাবে এ আয়াতে আমরা জানছি যে মো অমিন হওয়া সম্ভব নয় বরং সে কা ফের পর্যায়ে চলে যাবে তাই আসুন আমরা গোটা মুসলিম বিশ্বকে সতর্ক করতে চাই মুসলিম বিশ্বকে এ বিষয়টি আমরা স্মরণ করে দিতে চাই ইসলাম কোনো বাপদাদার ধর্ম নয় ইসলাম কোনো গাউজকুতুবের নিয়ম নীতি নয় ইসলাম হলো একমাত্র আল্লাহ সুবহানাহ এর পক্ষ থেকে আশা করানুল করিম এবং রসুল মুহাম্মদ সাল্লাহ আলি হোসাল্লাম এর দিয়ে যাওয়া রেখে যাওয়া শ্রী এই দুটি অনুসরণেই মূলত প্রকৃতপক্ষে ইসলাম এটাই প্রতিটিসলিম এমনকি প্রসিদ্ধনা সবকিছু বর্জন করা প্রিয় ভাইরামার এরপরে আসুন আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি বরং আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম তিনি হলেন মাপ কাঠি একজন মানুষ কিভাবে ইসলাম পালন করবে কোন বিষয়গুল সে পালন করবে আর কোন বিষয়গুলি সে বর্জন করবে এক্ষেত্রে হলেন রাসুল সাল্লি সাল্লাম আল্লাহ রা আলমিন আলমিন তুলে ধরেছেন আল্লাহ বলেন ওমা আসান যা থেকে বারণ করেছেন বাধা দিয়েছেন সেগুলি থেকে তোমরা একেবারে বিরত থাকো আল্লাহকে ভয় করো ইন আল্লাহাব আল্লাহ রব আলমিন কঠিন শাস্তিদানকারী এমনইভাবে আমরা আরো লক্ষ্য করে দেখি আল্লাহ রবাহ আলমিন আরো সুন্দরভাবে বলছেন বরং নবী সাল আলাইহাল্লাম তিনিও সেই কোরআনের ক্ষেত্রে বলতেছেন যে যেমনইভাবে কোরআনকে আমরা অনুসরণ করব ঠিক একইভাবে সুন্না এটিও আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে আর নয় বরং আল্লাহ রাবুলি আলমিনের পক্ষ থেকেই রাসুল সাল্লাহাম এই সুননাকে পেয়েছেন যেমন দাউদের সহি হাদিসে এসেছে রাসুল সাল আলহিহ্লাম বলেন আমাকে এবং কিছু দেওয়া হয়েছে সেগুলির নামই হল আমরা আরেকটু লক্ষ্য করে দেখি আজকে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি কিন্তু সেই সমস্যার সমাধানগুলি বিভিন্ন চিন্তা চেতনা বিভিন্ন মত ও পথ বিভিন্ন তরিকা ও আলোকে নেওয়ার চেষ্টা করি আসলে এটি কি আল্লাহ এবং তার বিষয়টি আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনুল কালিমি তুলে ধরেছেন আল্লাহ বলেন আয়ত বলছেন যদি তোমরা কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব লিপ্ত হও যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও তাহলে এই বিবাদের সমাধানের জন্য এই দ্বন্দ্বের সমাধানের জন্য সেটি কোনো ব্যক্তি কোনো চিন্তা কোনো দল কোনো মত কোনো গোষ্ঠীর কাছে এর সমাধান নয় বরং এর সমাধানের জন্য ফিরে যেতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের দিকে অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিনের কিতাব আল কোরআনুল করিমের দিকে এরপর ফিরে যেতে হবে আল্লাহর রসুল সাল্লাহ আলি হোসাল্লামের দিকে অর্থাৎ রাসুল সাল্লি হোসাল্লামের জীবদ্দশায় তার কাছে আর তার ইন্তকালের পর তার মৃত্যুর পর তার রেখে যাওয়া সন্না সেই সন্ন্যার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কর এবং রাসুলের সন্না এর আলোকেই আমরা আমাদের জীবনের বিষয়গুলির দ্বন্দ্ব বা বিতর্কিত বিষয়গুলির সমাধান বেছে নেব এটি কখন আল্লাহ বলছেন ইং কুম টুম টু মিনুনা যদি তোমরা আল্লাহ এবং আকেরাদের প্রতি সত্যিকারী ইমানদার হয়ে থাকো তাহলে আমরা যদি আল্লাহ এবং তার রাসুলের প্রতি সত্যিকারী ইমানদার হয়ে থাকি আমাদের কর্তব্য হবে আমাদের দ্বন্দ্বগুলির সমাধান কোন ব্যক্তি কোন চিন্তা কোন দর্শন এর আলোকে নয় বরং এই সমাধান গুলি নিতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কোরআন এবং আসুন তাহলে আমরা একজন মমিন বা মুসলিম হতে পারবো আল্লাহ রাবুল্লাহ আলমকে খাই আহসানুতলা এটি হল মঙ্গলময় এটি হলো কল্যাণজনক ও আহসানুদ্ ल प्रत्यवर्त सठी पंथा सठीक माध्यम व सठीक पद तैयार हमारे येस्त द्वंदर क्षेत्र कुरान रासुल्लाह आल हूसल्लम सुन्नार आलोके से गुलान ने चेष्टा करो जो लक्ष्य करी देखा जाबू आलमीन कुरानुल करीमे एमन ही भाव और भाव तुले धरे अन् एक आयते आल्लाबुल आलमीन बोलेंल्लाब के भलोबाजते चाहिए তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিনের ভালোবাসা সেই আল্লাহর ভালোবাসা এটাও মূলত প্রকৃতপক্ষে রাসুল সাল আলী হোসাল্লাম এর সোনা অনুসরণের মাধ্যমে এসে ভালোবাসা বাস্তবায়ন হবে সে ভালোবাসা প্রমাণিত হবে তাই আল্লাহ রাবুল্লাহ আলমিনের ভালোবাসার মাপ কাটিয়ে হলো রাসুল সাল আলী হোসাল্লাম এর সন্ন্যার অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ রাবুলি আলমিন সোরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন সুন্দর ভাবে বলে দিচ্ছেন কল হেন বলে দিন ইংকুম তুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফচা তাহলে একটি পথ সেটি হলো আমার অনুসরণ করো আল্লাহ রেখে আল্লাহ রবুল তোমাদের অপরাধ গুলিকে তোমাদের তোমাদের গুলিকে তোমাদের গুণাগুলিকে ক্ষমা করে দিবেন। আমরা এ আয়াত থেকে এমন একটি নির্দেশনা পাচ্ছি যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের ভালোবাসা কখনো অর্জন করা সম্ভব নয় যদি আমরা রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর পূর্ণ অনুসরণ না করি তাই রাসুল সাল্লি হোসাল্লাম এর অনুসরণের মাধ্যমেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই ভালোবাসা আমরা অর্জন করতে পারবো আমরা পূর্ণভাবে অনুসরণ করব নিশ্চিত কোনো সন্দেহ নাই আল্লাহ রাবুল্লাহ আলামিন তিনি আমাদেরকে ভালোবাসবেন আর যখনই আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো রাসুল সালি সাল্লাম এর অনুসরণের মাধ্যমে তখনই আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আরেকটি পুরস্কার পাবো সেটি হল ক্ষমা করে আসলেই রাসুল সাল্লাহ আলি হোসাল্লামের সন্ন্যতকে তো আঁকড়ে ধরতে হবে বরং আমরা যদি বর্তমান বিশ্বের মুসলিম সমাজের মুসলিম বিশ্বের যে করুণ পরিণতি এর বিষয়টি নিয়ে একটু চিন্তা করে দেখি তাহলে আমার মনে হচ্ছে আল্লাহ রবাহিনের কোরআনের আলোকে আমরা বলতে পারি যে এটি আমাদের একটি পরিণতি এটি আমাদের জন্য একটি শাস্তি তা হলো আল্লাহ রসুল সালিমের সুন্নাকে অনুসরণ না করার কারণে আমাদের এই পরিণতি আল্লাহ রবুল্লাহ আলমিন সোরানূর এর তেষট্টি নাম্বার আয়াতি সুন্দরভাবে তুলে ধরেছেন আল্লাহ বলেন أن تصيبهم فتنة او يصيبهم عذاب أليم الله قلت فل يحذر الذين يخالفون عن أمره جرى رسول سنة رسول نعمل تير رسول آدر شربيرو دي تاكوري تحكي تادر شطر کو خوية جاوتي تادر خشيار هو درقار تادر شبدان خوية جاو أن تصيبهم فتنة جي تادر كي هاي فتنة إقراش کري في البلد স্যার সম্মুখীন হচ্ছি এর একটি অন্যতম কারণ সেটি হল আমরা রাসুল সাল্লাইসাল্লামের সুন্নাকে ভালোভাবে আঁকড়ে না ধরে বিভিন্ন বিষয়ের আলোকে বা বিভিন্ন বিষয়ের অজুহাতে বিভিন্ন দোহাই দিয়ে সোনাদ কে বর্জন করে বিভিন্ন বিভক্ত হয়ে আমরা আজকে এই সমস্যার সম্মুখীন হয়েছি এই সমস্যা থেকে যদি আমরা মুক্ত হতে চাই আমাদেরকে ফিরে আসতে হবে রাসুল সাল্লাম এর সন্ন্যাকে আমাদের আঁকড়ে ধরতে হবে রাসুল সাল্লামের সন্ন্যাই তো হলো একজন একটি মুসলিম মিনের জন্য জীবনের সকল ক্ষেত্রে একমাত্র অনুসরণীয় আদর্শ সোরা একুশ নম্বর আয়চা আলাহ রবী আলমী বলছেন হাসানা রাসুলের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ প্রিয় ভাই রাম আসুন এর অনুসরণের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি আমরা সঠিক দিনের পথে ফিরে আসার চেষ্টা করি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিনামালিকুম রাহি प्रिधे भीते ए और थेर शाठीक ब्याबुहर करा हो ले परोकले एर पुरी पूर्ण प्रुतिदान पवाचाबे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिन्मा रजकनाकुम मिन्कबलि अन्यातिय योमुल्ला बैउं फीही वला खुल्ण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 जगत दान अर्थ पठाते एक तीन दुई उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टीआईसी जि टा पाठ मेल कर सत्यारमिन तर जीव समय नष्ट करना दुनिया भी क्या करबिया भी किसी दाय दायित्व पालन कर अत्याचार देख इे अदिकार आदेश बुधवार सन्ध्या साढ़े छ पुनः सम्प्रचार दोपुर साढ़े बारेदे पीस टी बांगलाय